আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহেরা পৃথিবীর অভিবাদন গ্রহণ করুন আমরা আসছি ইসলামের সায়াতলে আমরা আপনাদেরকে নিয়ে আসতে চাই এমন এক ইসলামের দিকে যে ইসলাম আমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে সেই জান্নাত দুনিয়ার আমাদের ঘরের মধ্যে জান্নাত নিয়ে আসবে সে জান্নাত যেখানে সেগুলো আমরা জানতে চাচ্ছি নারী জাতির সম্পর্কে আমাদের প্রথমে আলোচনা আমরা করেছি যে কিভাবে আমাদের ইমান আনতে হয় এখন আমরা কি আলোচনা করব কিভাবে আমাদের আমল করতে হয় আমল শুরু হয় ইমানের পরে মুখে বলার মাধ্যমে এখন মুখে আমরা কিভাবে বলবো মুখে আমরা বলেছি এটা কি বারবার বলতে থাকবো হ্যাঁ লাগলে বলতে থাকবো কিন্তু আমি যে মুমিন এই কথাটা বলতে হয় এবং এর জন্য কিন্তু একটা মাইক্রোফোন হাতে নিয়ে আপনি রাস্তা রাস্তায় ঘুরবেন এবং বলবেন যে আয়ামে মুমিন আয়ামে আমি নো এটা নয় অথবা আপনি মানুষের কানে কানে ঘোষণা দিয়ে বেড়াবেন অথবা আপনার ওয়েবসাইটে আপনি যদি বলোগেন যে আই এম এ মুমেন্ট এটাও না এটা হলো যে আপনি যেখানে যান না কেন আপনার কথা দিয়ে আপনার ইমানের রিফ্লেকশন দেখাতে হবে আপনি খুব ফাইট করছেন গণ্ডগোল হচ্ছে সেখানেও আপনার মুখ দিয়ে এমন কথা বের হতে হবে যেটা আপনি একজন মুমেন্ট পরিচিত হয় আপনি ডিবেট করছেন সেখানেও আপনার ইমানদারের কথা আসতে হবে আপনি একজন মানুষকে গাইড করছেন ইমানদারের কথা মুখ দিয়ে বের হবে আপনি বন্ধুর সাথে কথা বলছেন সেখানেও কিন্তু আল্লাহ বলেছেন ওমান ও তার কথার চেয়ে কার কথা উত্তমান যে আল্লাহ মানুষকে ডাকে ও আমিল ভালো কাজ করে অকাল মিনাল মুসলিমিন এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত এটা কিন্তু ওই মুখ দিয়ে প্রত্যেক জায়গায় বলবে না যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বলবে এমনভাবে এমন সব কাজ কথা বলবে যে কথা শুনলে পরে মানুষ বোঝে ইয়েস হি ওর শি ইজ এ মুসলিম এটাই কিন্তু ইসলাম আমাদের কাছে চায় দ্বিতীয় আমল হল সালাদ সালাদ আদায় করা আমাদের মেয়েদের মধ্যে অনেক সময় অবহেলার শিকার হয়ে যায় রসুলি করিম সাল্লু আলিয়াল মানে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন মেয়েদের জন্য কেমন সুসংবাদ দিয়ে গেছেন উনি বলছেন যে দেখো যে নামাজ পড়ে এবং তার স্বামীর অনুসরণ করে তার গুপ্তঙ্গের হেফাজত করে তখন কেউ দা খালাতিল জান্ন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চায় সেটা প্রবেশ করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অধিকার কিন্তু সবার হয় না একবার রসুল করিম সাল্লাসাল্লাম ওয়াজ করতেছেন জান্নাতের কথা বলছেন এবং রমাদানে যারা আমল করে তাদের কথা বলছেন যে তারা রাইয়ান নামক জান্নাতের ওই দরজা দিয়ে ঢুকবে আবু ফকর রদুল্লাহ তাল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ এমন কোনো ব্যক্তি কি পৃথিবীতে আছেন যিনি যাকে জান্নাতের আটটা দরজা প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে আল্লাহ রসুল্লাহাম বলেন চিন্তা করে দেখেন মেয়েদের কাজ কত ছোট করে সংক্ষিপ্ত তো এখন সলা আমাদের ঠিক সুন্দর করে আদায় করতে হবে সলাৎ আদায় করার অর্থ রকম নয় যে আমি নামাজ পড়তে যেয়ে সময় কি আমি দেখবো না অনেক সময় আমরা অলসতা করি হয়তো নাটক দেখতেছি অথবা তুমুক করতেছি করতেছি বাচ্চাদের কাজ করতেছি নামাজের কথা ভুলে যাচ্ছে যারা এরকম নামাজের কথা ভুলে যায় আল্লাহ তালা তাদের কঠোর কথা বলে দিয়েছেন ওই মুসল্লিদেরকে আমি ওয়াইল দের ঘোষণা দিচ্ছি তারা যারা নামাজের ব্যাপারে গাফেল অর্থাৎ নামাজের মধ্যে আমরা অনেকে গাফেল থাকি কিন্তু নামাজের ব্যাপারে গাফেল হজর আজান হয়ে গেছে ঘুমির থেকে উঠি না। জোহরের আজান হয়ে গেছে বসতে বসতে আসারের একটু আগে নামাজ পড়ি আসরের আজান হয়ে গেছে বসতে বসতে বসে আড্ডা দিতে দিতে গল্প দিতে দিতে মাগরে একটু আগে নামাজ পড়ি এইরকম যদি হয় এদের জন্য আল্লাহ তালা ওয়াইলের কথা বলেছেন মুসলিম রমণী কখনো এই রকম করতে পারবে না সে যখন আমার নামাজের রক্ত হয় সে অক্ত হওয়ার সাথে সাথে নামাজটা পড়ে নেবে পুরুষও তবে নারীরাও যেটা আমরা দেখতে পাই মেয়েদের কিন্তু জামাতে যাওয়ার অনুমতি আছে যদিও এটা ঠিক আতিকা তিনি জামাতে নামাজে যেতেন হজরত উমর রাদ আনহ শাহাদ বরণ করার পরেও তো একদিন একদল সাহাবাদ দেখে বলছেন যে আচ্ছা আপনি যে মসজিদে যে নামাজ পড়েন আপনি জানেন না যে আপনার স্বামী ঘরে নামাজ পড়াটাকে বেশি প্রাধান্য দিতেন উনি পছন্দ করতেন না মেয়েরা এরকম একসাথে সবাই মসজিদে যেয়ে নামাজ ভয় থাকে উনি তখন বললেন যে ওমরের কি অধিকার আছে এই কথা বলার যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একবারে স্পষ্টই বলেছেন আল্লাহ তালার দাসীদেরকে মানে মহিলাদেরকে তোমরা নিষেধ না আল্লাহর মসজিদে যে নামাজ আদায় করতে তোমরা নিষেধ করোনা এই অধিকার দেওয়া হয়নি এ অধিকার কে দিল তোমাদেরকে এবং উনি বললেন যে ওমরের তো অধিকার নাই দেখেন একজন সাহাবি এই কথা কেন বললেন হয়তো তার রাগ হয়েছে রাগ হওয়ার পিছনে কারণ হল যে হতো ওমর যে ভাষায় কথা বলেছেন সেটা আলাদা কথা কিন্তু আল্লাহ রসুল যেটা অধিকার দিয়েছেন সেই অধিকার তো কারো ক্ষুণ্ণ হওয়ার এ নাই আমাদের বাংলাদেশে ভারতে আমরা দেখে যাও বিভিন্ন জায়গায় গেছে এই মহিলাদের নামাজের জায়গা নাই অর্থাৎ যদি কোনো মহিলা কখনো কোনো কাজে বাইরে যায় তার নামাজ কাজা করাকে আমরা জায়জ মনে করেছি অথচ মসজিদের ভিতরে মেয়েদের একটা জায়গা দিতে আমরা চাই না এটার যদি কত বড় জঘন্য কাজ চেয়ে জঘন্য কাজ আর হতে পারে না কিছু কিছু মসজিদে আমরা দেখি এখন মসজিদে মেয়েদের জায়গা আছে কিন্তু আমরা যখন বিভিন্ন দেশে গেছি বিশেষ করে মালয়েশিয়াটা আমার পছন্দ হয়েছে মালয়েশিয়ার এই সিস্টেমটা যে মসজিদে মেয়েদের জায়গা শুধু আলাদা না তাদের জন্য কিছু আপ্রণও রেখে দেওয়া হতো কারণ ও দেশে মেয়েরা সব সময় মুসলিম ড্রেস পরে যেতে পারে না বিশেষ করে কাজের ক্ষেত্র ক্ষেত্র তখন তারা ওখানে ঢুকে যে ওই ড্রেসে নামাজ পড়তে পারে না তো ওদের সমস্ত শরীর ঢাকতে হয় এই জন্য কিছু আপ্রন ওখানে রেখে দিত সেই অ্যাপ্রন পরে নামাজ পড়ে আবার ওই অ্যাপ্রনটা রেখে যেত ওখানে তাহলে মেয়েদের এই যে নামাজ জামাতে পড়ার যে শখটা হয়ে গেল এটা করা উচিত বিশেষ করে ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল আলিয়া থেকে এটাকে বলা হয়েছে যে তোমরা বের করে নিয়ে আসো তোমাদের মেয়েদেরকে এমন কি। সাহাবাদেরকে তিনি বলতেন যে তোমাদের মধ্যে যাতে যাওয়া তো খেদেরই না যা মানে কিছু কিছু মেয়ে যখন বয়স হয়ে যায় বিয়ের আগে তাদেরকে খুব একটু আহ অনুশীলনের মধ্যে রাখা হতো ঘরের মধ্যে যখন তখন বাইরে যেয়ে তারা যেন কোনো ফেতনার কারণ না হয়ে দাঁড়ায় এজন্য জন্য ওদেরকেও অথবা যারা যাদের উপরে নামাজ ফরজ নেই মাসিক হয়েছে এরকম মেয়েদেরকেও ঈদের নামাজ বের হতে বলেছেন এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম মেয়েদেরকে অনুমতি দিয়েছেন জুমার নামাজে মেয়েদেরকে যাওয়া উচিত যদি নিতান্তই সমস্যা না থাকে কিছু কিছু বাসায় সমস্যা থাকে কিছু কিছু বাড়িতে সমস্যা থাকে কিন্তু যাদের মানে সুযোগ আছে হয়তো একজন বৃদ্ধ মহিলা আছেন অথবা একটু বয়সী মহিলা আছেন অনেক মহিলা বাসায় আছে তাদের রেখে হয়তো একজন যেতে পারেন যাওয়া উচিত জুমার নামাজে গেলে একসাথে নামাজ পড়লে নামাজ কবুলি হওয়ার ব্যাপারে খুবই মনে একটা স্যাটিসফ্যাকশন থাকে এবং আল্লাহ রসুলের শূন্যতা আদায় হয়ে যায় আমি এক মহিলার কথা বলছি যিনি যার নাম ছিল বিনতে হারেসা। উম হিসামেসা উনি বলেন যে আমি সুরা কফ টা মুখস্থ করেছি আল্লাহ রসুল সাল্লাহামের প্রত্যেক শুক্রবার আল্লাহ রসুল সাল্লাহাম শুক্রবারে সুরা কফ পড়তেন তিনি তেলবাদ করতেন আমি খুব মনোযোগ সহারে শুনতে শুনতে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে এরকম কিন্তু মুখস্থ হয়ে যায় তাহলে যদি সেই সময় অনুমতি ছিল এখন অনুমতি নাই কেন ফরজ নামাজগুলো সঠিক মানে অক্ত অনুযায়ী নামাজ পড়া এরপরে আসে আপনার সুনত নামাজের ব্যাপার সুননতের আওয়াতেব যেগুলো আছে সুনতের আওয়াতেব হলো হজর নামাজের আগে দুই রেখাত জহুর নামাজের আগে চার রাখাত আর পরে দুই রাখাত মগরেম নামাজের পরে দুই রেখাত এবং ঈশান নামাজের চার রাখাতের পরে দুই রাখাত এইগুলোকে সুনতের আওয়াতেব বলা হয় এগুলো ঠিক মতো আদায় করতে হয় কারণ কেয়ামতের ময়দানে যখন আমার নামাজ আল্লাহ আল্লাহতালা দেখবেন তখন দেখবেন যে অনেক নামাজে গাফলাতিয়া হয়ে গেছে ওখানে কিছু ত্রুটি রয়ে গেছে তখন আল্লাহ তালা নির্দেশ দেবেন তোমরা দেখো তো যে আমার এই বান্দা বা বান্দির নামাজের মধ্যে যে নামাজ তারা পড়েছে অতিরিক্ত কোনো নামাজ আছে কিনা তখন তারা দেখতে পাবে সুন্নত নামাজ আছে নফল নামাজ আছে তখন ঐগুলোকে নিয়ে আসভা বলবো যে এইটা দিয়ে তার ফরজ নামাজের কমতি গুলোকে পূর্ণ করে দাও তখন নামাজের কাজ হয়ে যাবে জাকাতের ব্যাপারও এইরকম হবে ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আলোচনা করব আমরা ছোট্ট একটা ব্রেক নিতে যাচ্ছি আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ নিশ্চয়ই যে আল্লাহ আল্লাহ তার জন্য এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত দেখুন जो चल मानवता समाज जो विभ्रांत चल रख कार मिटी दिल अंधकार अनुष्ठान अल कौरण प्रति शुक्रवार मंगलवार रत साढ़े आठ टाएंगेश रार নিজে করবে না চুরি করবে সন্তান হত্যা করবে না দিবে না অপরকে অপবাদিবেন থেকে বাঁচুন দেখুন আমাদের কর্তব্য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 ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আপনারা আছেন সুক্রিয়া আমি আলোচনা করতেছিলাম যে মহিলাদের নামাজের পদ্ধতি আমি এখানে আর জিনিস বলতে যাচ্ছি যে রাওয়াতব নামাজের সাথে সাথে কিছু নফল নামাজ আমাদের পড়া উচিত নফল নামাজ শুধু মেয়েদের না পুরুষের জন্য কিন্তু মেয়েদেরকে এটা আমি এই জন্য বলছি যে সময় আছে সুযোগ আছে সে সময়টা এটা পড়বেন আপনার ফজর নামাজের পরে একটা অক্ত থাকে সেটাকে বলে ইশরাকের নামাজ অর্থাৎ এটা সূর্য মাত্র দুই তিন বিঘাত উঠে গেছে এই সময় আর তারপরে সূর্য যখন একদম সাদা হয়ে যায় সেই সময় যে নামাজটা আমাদের দেশে যাচ্ছে এই সময় এটাকে নামাজ বলে এবং ওই সময় এই নামাজটা পড়া যেতে পারে অনেক মহিলা সাহাবিদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা এসে জিজ্ঞেস করতেন রাত্রে স্বামীর কাছে যে আপনার আর কিছু দরকার আছে কিনা কয়েকজন সাহাবিদ থেকে এটা আসছে আপনার যদি সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে থাকে তো আমি একটু যাচ্ছি আমি নামাজ পড়বো তো দেখা যাচ্ছে এরকম তারা নামাজ পড়ত শুধু তাই না একবার এক মহিলা সম্পর্কে কাছে রসুল এলো যে উনি সারাটা রাত ধরে নামাজ পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম উনি ডেকে বলেন যে তুমি সারা রাত ধরে নামাজ পড়ো না তুমি রাতের কিছু অংশ নামাজ পড়ো আর কিছু অংশ তুমি ঘুমাও এটা কিন্তু আল্লাহ তালা আমাদেরকেও বলেছেন ওই রকম যে তুমি রাত্রের তিন অংশ তৃতীয় অংশ তুমি ওঠো কুমিল্লা ইলা কলি তুমি রাত্রে ওঠো তবে কিছু অংশ তুমি ঘুমাও নিসফাহু আও সুলোসাহু আও জিদা আলাইহি তুমি অর্ধেক রাত পর্যন্ত ঘুমাতে পারো অথবা তার চেয়ে তিন ভাগের এক ভাগ তুমি ঘুমাতে পারো অথবা কিছু বাড়াতে কমাতে পারো একজন মানুষ কিন্তু ছয় ঘন্টা ম্যাক্সিমাম সাত ঘন্টা ঘুমেলে তার শরীরের জন্য অ্যানাফ ৬ ঘন্টার কম ঘুমালে অথবা সাত ঘন্টার বেশি ঘুমালে বেশি ঘুমালে তার ভিতরে বা মোটা হওয়ায় আবার যদি ছয় ঘন্টার কম ঘুমায় পাঁচ ঘন্টা বা তার চেয়ে কম তাহলে তার হার্টের রোগ হতে পারে তার ডায়াবেটিস আসতে পারে তার অনেক সমস্যা হতে পারে তো আল্লাহ কিন্তু আমাদের ওই বলেছেন যে সারা রাত একেবারে এক না এগারে ১২ বারো ঘন্টা ঘুমাচ্ছে তা না কিছু সময় আমরা এখানে নামাজ পড়বো তাহাজুদের নামাজ যেটাকে বলা হয় চাহা তাহাজুদের নামাজ কখনও আপনি দুই রেখাত পড়তে পারেন চার রাখাত পড়তে পারেন আট রাখাত পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লাহ ম্যাক্সিমাম আট রেখাত পড়েছেন এরপরে মানে বেতের নামাজ পড়তেন তিন রেখাত এই এগারো রাখাত নামাজ আপনি পড়তে পারেন তবে তাহাজুদের নামাজ যেহেতু আমরা পড়তে যদি আরাম পড়তে চাই তাহলে আল্লাহ রসুলের এই নিয়ম অনুযায়ী এবং বা বেতের আগে না পড়ে পরে পড়া ভালো এই যে এই নামাজগুলো পড়লে কি হয় মানে আমার শরীরের মধ্যে নূর তৈরি হয়ে যায় আমার দেহের মধ্যে নূর তৈরি হয়ে যায় হাতের মধ্যে নূর তৈরি হয়ে যায় একটা দোয়া সামনের অংশ নূর করে দাও নূর আন আমার নিজকে নূর করে দাও আলো করে দাও এই আলোগুলো কিন্তু নামাজ ময়দানে এমন একটা অবস্থা হবে যে সাংঘাতিক অন্ধকারচ্ছন্ন অবস্থা সামনে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তার দুই তিনটি কারণ হবে একটা হলো যে অসম্ভব ভিড় কোথায় যাব ডেস্টিনেশন খোঁজা খুঁজে পাওয়া যায় না দ্বিতীয় কারণ হল যে কিছুটা অন্ধকার থাকবে অর্থাৎ সূর্যের যে তাপ থাকবে কিন্তু আলো এই রকম থাকবে না এবং তৃতীয় আর একটা সমস্যা হলো যে মানুষের পাপ অনুযায়ী গায়ের ঘাম আসতে আসতে করার নাক পর্যন্ত যাবে চোখ পর্যন্ত যাবে এই সময় কোন জিনিস আপনাকে আলো দেখাবে সেটা হলো আপনার সালাদ কেয়ামতের ময়দানে এটা নূর হবে বুরহান হবে যদি কেউ নামাজ নিয়মিত আদায় করে তার জন্য আলো হবে এটা বুরহান হবে ইসলাম চায় আমাদের মেয়েরা জন্য এটা আমল করতে পারে যত বেশি আমল হবে জান্নাতের দিকে তত বেশি যাওয়া যাবে এবার আমরা আসি যে সঠিকভাবে নামাজ পড়ার আমরা প্রতিযোগিতা করা উচিত সঠিকভাবে নামাজ পড়া মানে কি যে নামাজ তাহাদিলে আর কান যে রুকুতে যে রুকুত থেকে উঠে কমপক্ষে একত্রি পরিমাণ দেরি করা এরপরে সেজদায় যেয়া। সাজদার থেকে দুই সাজদার মাঝখানে কিছু অঙ্ক দেরি করে এবং ওই দোয়ার ওখানে কিন্তু আল্লাহ রসুল দোয়া করতেন এরপরে এগুলো করা যেগুলো যেগুলো আছে আছে সেগুলো আমল আমল করা। করা। এগুলো নামাজের পরে বসে অনেক দোয়া ছিল ফাতেমাকে আল্লাহ রসুল সাল্লাহাম একটা দোয়া শেখাই দিয়েছিলেন যে ফাতেমা একবার ফাতেমার হাতে তো ওই যাতা টানতে টানতে কষ্ট হয়েছে তো হাতে দাগ পড়ে গিয়েছিল আর পানি আনতে আনতে এখানে দাগ পড়ে গিয়েছিল উনি খুব কষ্ট পাচ্ছেন আসলেন ঘরে এসে বলেন যে তোমরা এই দোয়াটা পড়ো যে তোমরা নামাজের পরে তেত্রিশবার সুবাহাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার এটা তোমরা পড়ো তাহলে হবে কি তোমাদের এর ভালো কিছু তোমরা পেয়ে গেলে এই যে এই যে দোয়াগুলো আমাদের পড়া দরকার এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখাই দিয়েছে মেয়েদের পড়া উচিত অনেক সময় অনেক মেয়ে আমার কাছে প্রশ্ন করেন যে আমরা যে করতে করতে। হবে আমি বলি যে কেন এটা যেটা শিক্ষা দিয়েছেন সেগুলো করুন আপনারা সেইভাবে সব পাওয়া যাবে বেশি আমল জাকাত দেওয়া জাকাত দেওয়া জাকাত আমাদের অনেক সময় ঠিক মতো হয় না আমাদের অনেক অলংকার পছন্দ করে আমাদের মেয়েদের মেয়েরা অলঙ্কার পছন্দ করে এটা প্রাকৃতিকগত ভাবে যদি কোনো মেয়ে বলে যে আমি কোনো অলঙ্কার পছন্দ করি না তার মধ্যে একটু সমস্যা আছে হয় তাকে বোঝানো হয়েছে যে অলঙ্কার হারাম অথবা সে অলংকার পছন্দ করে এবং কোন কোনো জায়গায় দেখেছি তো যে ৩০ ভরি ৪০ ভরি পঞ্চাশ ভরি ষাট ভরি একশো ভরি স্বর্ণ তো এগুলো আছে ঠিক আছে কিন্তু আপনার মনে রাখতে হবে যদি জাকাত না দেওয়া হয় আপনি যদি এগুলো জাকাত না দেন আল্লা বানিয়ে আপনার সমস্ত গায়ে ডান আপনি চিন্তা করেন যখন আপনি জামা আয়রন করেন তখন কত কষ্ট যদি একবার হাতে লাগে তো ওই যে স্টিকটা হবে সেটা কত কষ্ট হবে জাকাত কিন্তু দেওয়া দরকার ওই জাকাতের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জাকাত আপনি দেবেন ফরজ জাকাত এটা কিন্তু ঠিক মতো না আমি প্রিফার করে যদি রমাদান মাসে দেন রমাদন মাসে আপনি জাকাত দেওয়ার পরে আপনি কিছু ছটকাও করবেন সারা বছর কিছু ছটকা করবেন তাহলে জাকাত দিতে যে যে ভুলটা হয়েছে ওই ভুলটা সংশোধন হবে আপনার নফল ছটকা করার কারণে সাধনা করা দরকার সিয়াম সাধনা সেখানেও কিন্তু নফল সিয়াম আছে রমাদানের রোজার সাথে সাথে এগুলো আছে অনেক বোনের এক মাস প্রজা কিন্তু ঠিক মতো হয় না যেহেতু ন্যাচারাল কিছু সমস্যা থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু পরে আদায় করে দিতে হয় যদি আপনি না সময় পান ধরেন ১০ বছর পনেরো বছর চলে গেছে তো আপনি এখন থেকে নিয়াত করুন এটা কিভাবে এটাকে আপনি যখন দিনগুলো ছোট হয় বিশেষ করে শীতকালের দিকে আমাদের পাক ভারত উপমহাদেশে আর যদি কেউ ইউরোপে বসবাস করেন অথবা অস্ট্রেলিয়ায় থাকেন অথবা কানাডায় থাকেন আমেরিকায় থাকেন দেখবেন যে বছরের এমন একটা সময় আসতেছে যেগুলো দিন একটু ছোট তবে ওই ট্রপিক্যাল কান্ট্রিতে তো দিন রাত প্রায় সমান সমান হয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোতে তো যখন একটু সুযোগ হচ্ছে আপনার জন্য আপনি ফ্রি হচ্ছেন আপনি এগুলো আদায় করে দেবেন যখন আপনি আল্লাহ আদায় করে যেতে পাচ্ছেন। পাচ্ছেন। কাছে আপনি অত্যন্ত মনোনীত হয়ে যেতে পারছেন আল্লাহ বাদছেন হজ আদায় আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে বলেন যে পুরুষেরা তো সব কল্যাণগুলো নিয়ে গেল ওরা জিহাদ করে আমাদের কোনো জিহাদ করার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাম বলেন না তোমাদের ডিপ্রাইবড হওয়ার কোন কারণ নাই কারণ তোমরা যদি হজ করো ওটাই হলো তোমাদের জন্য জিহাদ মুসলিম নারীদের সৌন্দর্য তার হজ আছে আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার হজ করাতে পারো এহরাম বেদেশে ভালো হয়েছে সে যদি হজ করে তার সবটাও তোমার হচ্ছে তাহলে এটা আমাদের এটা মাথায় রাখা দরকার যে আমরা হজ করবো আমি আর একটা পয়েন্ট আল্লাহ এবং আল্লাহতালা এবং রসুল এবং তথা মানে ইসলাম আমাদের কাছে আমাদের মেয়েদের কাছে চায় দেখো বোন দেখো মা দেখো মেয়ে তুমি যখন ইমান গ্রহণ করেছো তোমার ইমানটা হওয়া দরকার আল্লাহ এবং তার রসুল যা বলবে ওইটাকে ওইভাবে গ্রহণ করা আমি একজন মেয়ের কথা আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহিম তিনি নিজেই কোরাইশ বংশে ছিলেন এবং কোরাইশ বংশের মেয়েদের মর্যাদা ছিল অন্যান্য সব বংশের মেয়েদের চেয়ে একটু বেশি কারণ তারা নেতৃস্থানীয় একটা মেয়ে ছিল আমাদের দেশেও তো সৈয়দ বংশের মেয়ে বিয়ে করা কিন্তু চারটি খানের ব্যাপার না কাজী বংশের মেয়ে বিয়ে করতে গেলেই কিন্তু তারা দেখে যে এই ছেলেটা চাষার ছেলে কিনা এগুলো দেখে তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মধ্যে এই কৌলিন্য প্রথারকে ভেঙে দিতে চাইলেন ভাঙার জন্য উনি সর্বপ্রথম নিজের ঘরে গেলেন তার নিজের একটা দাস ছিল সেই দাসকে তিনি মুক্ত করে দিয়েছিলেন এবং তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছিলেন জায়দনা হারেসা তার প্রস্তাব নিয়ে গেলেন আপন ফুফাতো বোন জায়নাবেন তে জাহাসের কাছে স্টেটাস দিক দিয়ে জায়নাবেন্তেজাহ একেবারে আকাশে আর জায়দনা হারেসা হলে একবার পাতালে উনি জাইনবকে বললেন জাইনাব আমি তোমার বিয়ে দিতে চাচ্ছি জায়দের সাথে তার অর্থ সম্পদ নাই তবে সে আমার সাথে থাকবে এবং আমার বেটা আমি তাকে বেটা হিসেবে গ্রহণ করেছি তবে এটা ঠিক যে আমার নিজের ছেলের মতন নয় তা আমি তাকে বেটার মতোই মনে করি তাকে তোমার বিয়ে করতে হবে জাইনাব রাজি আল্লাহ তল আনহা উনি বললেন যে ঠিক আছে আপনি যদি মনে করেন তাহলে আমি বিয়ে করবো আপনি চিন্তা করেন যে আল্লাহ এবং রসুলের নির্দেশ উনি পালন করলেন বিয়ে হয়ে গেল বিয়েটা তেমন টিকতেছে না তো না টিকতে মানে আল্লাহ রসুলের কাছে আবার বললেন ঠিক আছে ডিভোর্স হয়ে যাক এরপরে যে আল্লাহ নিজেই তালেই বিয়ে আল্লাহ রসুলের সাথে পড়াই দিয়েছিলেন চিন্তা করে দেখেন তার জন্য আল্লাহ কোনো বিয়ে দরকার হয়নি আল্লাহ নিজেই পড়াই দিয়েছেন এই যে এই যে মর্যাদাটা দেওয়া হলো এটা কিন্তু তখন হয়েছে যখন তার উইলকে আল্লাহ তাল উইলের কাছে সাবমিট করতে পেরেছে মুসলিম কারে বলে মুসলিম কোনো এমন ব্যক্তি নয় যে মানে জন্মগ্রহণ করা সূত্রে হয় মুসলিম হলো যে তার নিজের উইলকে আল্লাহর উইলের কাছে সাবমিট করতে পারে আমি আশা করি ইনশাল্লাহ সেই দিকে আমরা অগ্রসর হয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে মুসলিম মুমিন হিসেবে তৈরি করুন কবুল করুন আমাদেরকে জান্নাতের দিকে ধান করে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ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 विश्वजहान पर सुंदर एक विधान न তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব মারাম মিন আদিল্লাতি তিল এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি आंतरिक बार्ता सब चाभ जनक व्यवसा आपनी की कोन मुनाफा दी कुरानूल उदाहरण शान्य वृद्धि पाए शीशे प्रत्येक शीशे आश्टी दाना ताला जा बृद्धि कर दें